जख कियाामत अवस्यम्भवी घटनाटी संघटित तक क्यों ही अस्वीकारी थटनाटी कारो मर्यदा भूलुंडनकारी और कारो मर्यदा समुन्नत कारी पृथ्वी जख प्रबल कम्पने कम्पित हो পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল জানো এই ডান দিকের দলটি কত সৌভাগ্যবান দ্বিতীয়ত হবে বাম দিকের দল আরে এ বামদিকের দলটি কত হতভাগা তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনায়নকারী দল এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাছ থেকে তারা থাকবে স্বর্ণ খচিত আসনের উপর তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্য চির কিশোর একটি দল ঘুরতে পানপাত্র ও প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে সেই সুরা পান করার কারণে তাদের কোন শির পীড়া হবে না তারা কোনো রকম হবে না। সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল থাকবে তাদের মনে চাহিদা মোতাবেক রকম পাখির গোস্ত সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা এর সবকিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না সেখানে বলা হবে শুধু শান্তি নিরবচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডানপাশের লোক আর কারাই ডানপাশের লোক তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটা বড়ই গাছ থাকবে কাদি কাদি কলা যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে আর থাকবে প্রবহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন সব ফল যা সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না আর থাকবে উঁচু উঁচু বিছানা আমি তাদের বানিয়েছি বানানোর মতো করেই তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারি করে রেখেছি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী এগুলো হচ্ছে প্রথম দলের ডানপাশের লোকদের এ ডানপাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাছ থেকে। আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাছ থেকেও হচ্ছে বামপাসের লোক তুমি কি জানো এ বামপাসের লোক কারা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা জঘন্য পাপ কাজেও বারবার লিপ্ত হয়ে পড়ত আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের পুনরাজ্জীবিত করা হবে অতএব আজাব থেকে বেঁচে থাকার জন্য হে নবী তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তসবি পাঠ কর এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্ব পুরুষদেরও কি জীবিত করা হবে তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে অবশ্যই জড়া করা হবে অতঃর কাফের বলা হবে ওহে হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জক্কুম নামক একটি গাছের অংশ অতপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে তারপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্টাক্ত উটের মতো করে এ হবে আমাদের যথার্থ মেহমান সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আরেক একদল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদের এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছ না তোমরা জমিনে যে বীজ বপন কর সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ फसल उत्पादन की तुम्हारा करो ना उत्पादक अथच अंकुरित सब बीज खड़कूटा परिणत करता देखे तुम हतभम्ब हो पड़े तुम्हारा बोलते थक हाय आज सर्वनाश हो गांधर तो जमीन फसल वंचित गलम कखोकि तुम्हरा से ही पानी सम्बन्धे चिंता देखे तुम्हारा नित्य पान करो বলতে পারো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এ সুপিয় পানি লবণাক্ত করে দিতে পারি এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছ না আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্জ্বলিত করে থাকো তা কি কখনো ভেবে দেখেছ তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি তোমরা সৃষ্টি করেছ না আমি এর স্রষ্টা আমি একে সভ্যতা নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি অতপর হে নবী এসবের মহান নামের ঘোষণা কর অতপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ যদি তোমরা জানতে অবশ্যই কোরআন এক মহামর্জাদাবান গ্রন্থ এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে পুত পবিত্র ব্যতী রেখে তাকেও কেউ স্পর্শও করতে পারে না কেন না তার নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নারীতে এসে পৌঁছে যায় তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমুষ ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না তোমরা যদি এমন অক্ষম যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না হ্যাঁ যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্য থাকবে আরাম আয়েস উন্নত মানের ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি তো ছিল ডান দি একজন আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী প্রথম ভ্রষ্ট কোনো ব্যক্তি তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা